আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তালাহু বর্ণনা করেন যে উমর রদাহ তালাহু বলেন হাফসা রদিল্লাহ তালাহ্না বিধবা হলে আমি আবু বকর রদালাহু এর সঙ্গে সাক্ষাৎ করে তাকে বললাম আপনি যদি চান তবে হাফসা বিনতে উমরকে আপনার কাছে বিয়ে দিতে পারি আমি কয়েকদিন পর্যন্ত অপেক্ষা করলাম তারপর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বিয়ের জন্য পয়গাম পাঠালেন পরে আবু বকর রদিল্লাহ তালাহু আমার সঙ্গে সাক্ষাৎ করে বললেন আপনার প্রস্তাবের উত্তর দিতে কোনো কিছুই আমাকে বাধা দেয়নি এছাড়া যে আমি জেনেছিলাম রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সম্পর্কে আলোচনা করেছেন এবং আমি কখনও নবী সাল্লাহ সাল্লাম এর গোপন তথ্য প্রকাশ করতে পারি না তিনি যদি তাকে বাদ দিতেন তাহলে আমি তাকে গ্রহণ করতাম ইউনুস মুসা ইবনু উকবাহ এবং ইবনু আতিক জোহরির সূত্রে উক্ত হাদিসের সমর্থন করেছেন